السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسلیماً كثيرا القرآن قيامة الدشو اي شيرونامي آجكر پر بي جي سورة تشم پر قاما در علجنا شي سورة نام سورة القارية ابو تروني دھرائيتي ترشتما سورة جا নেই ما وَمَا وما أدراك ما القارعة يوم يكون الناس وَإِنْ كُونُوا الْجِبَالُ كَالْعِنَبِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ سَقُولَاتٌ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ শুভ তিনি বলেছেন মহাপ্রলয় কি সেই মহাপ্রলয় এবং সেই মহাপ্রলয় সম্পর্কে তুমি কিভাবে জানবে সেই দিন হচ্ছে এমন একদিন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সমতুল্য আর পর্বতমালা হবে ধনীত রঙিন মতো। আর সেই দিন যার পাল্লা হবে সে থাকবে সন্তোষজনক জীবনে আর যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া এবং সেই হাবিয়া কি সেটা তুমি কিভাবে জানবে সেটা হচ্ছে এক অতি উত্তপ্ত অগ্নি ছবি যেভাবে আমাদের মনে ক্রিয়া করে অনুভূতি সৃষ্টি করে ঠিক তেমনি ভাবে শব্দও আমাদের মনে ক্রিয়া করে অনুভূতি সৃষ্টি করে এবং কিছু কিছু ক্ষেত্রে ছবির থেকে শব্দের হয় অধিক শক্তিশালী। এই কিয়ামত তথা পরকালে দৃশ্য বর্ণনা করেছেন এবং দৃশ্য বর্ণনা করার শুরুতে ছবির আগে তিনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দ অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মানুষের কানে এবং মনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে আল্লাহ সুত অত্যন্ত ওজনদার শব্দ এখানে ব্যবহার করেছেন মহাপ্রলয় কি সেই মহাপ্রলয় আর তুমি কিভাবে জানবে সেই মহাপ্রলয় কি তা সম্পর্কে বিভিন্ন সুরাতে আল্লাহ সুহামতাল্লাহ কিয়ামতের বিভিন্ন নাম ব্যবহার করেছেন যে নামগুলো যে শব্দগুলো অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী যদি কোনো একজন ব্যক্তি অর্থ নাও জানে এরপরেও সেই শব্দের উচ্চারণ এবং শোনার মাধ্যমে তার মনে ব্যাপক ভীতি সৃষ্টি হতে বাধ্য যেমন আল্লাহ কিয়ামর সম্পর্কে যে নামগুলো ব্যবহার করেছেন তার মধ্যে কিছু হচ্ছে তিনি ব্যবহার করেছেন ওয়াকিয়া আল ওয়া এই শব্দটিকে তিনি ব্যবহার করেছেন আল্কা আল্কাল একইভাবে এখানে আলসু মতআলা ব্যবহার করেছেন আল কিয়া অন্যত্র ব্যবহার করেছেন অন্যত্র ব্যবহার করেছেন এছাড়াও আলারাবুল আলমিন কিয়ামতকে বোঝানোর জন্য ব্যবহার করেছেন আল গিয়া এই শব্দগুলো প্রত্যেকটি শব্দই উচ্চারণে বেশ ভারী এবং ব্যাপক প্রভাবশালী মানুষের অন্তরে একটি ভীতির ছাপ সেই শব্দগুলো রেখে যায় আল করিয়া এই শব্দের অর্থের দিক থেকে এটাকে অনুবাদ করা হয়ে থাকে এভাবে এটা হচ্ছে এক প্রচণ্ড শক্তিশালী করাঘাতকারী শব্দ যে কোনো দুইটি শক্তিশালী বস্তু যদি একে অন্যের সঙ্গে অত্যন্ত জোরে সজোরে আঘাত করে তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হয় তাহলে যে একটি মারাত্মক শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে যা অত্যন্ত ভীতিকর প্রভাবশালী সেই শব্দকেই বলা হয়ে থাকে আল করিয়া করাঘাতকারী শব্দ তুমল কার্যঙ্কল কার্য পূর্ণ প্রাশিল তো কো জিবল পোষির করাঘাতকারী শব্দ কি সেই করা সেই করাঘাতকারী শব্দ সম্পর্কে তুমি কিভাবে জানবে কোন দৃশ্য বা ছবি বর্ণনা করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধেও কিংবা নির্দিষ্ট কারণ ছাড়াই শুরুতে আলকর ইয়া শব্দটিকে একাধিকবার ব্যবহার করেছেন এমন ভাবে তিনি এই শব্দটিকে ব্যবহার করেছেন যার ফলে এই শব্দ তার ধ্বনি ধ্বনি বিকশিত হয়েছেন মহাপ্রলয় করাঘাতকারী শব্দ সেই সম্পর্কে তুমি কিভাবে জানবে এভাবে দৃশ্য বর্ণনা করার পূর্বেই শব্দকে ব্যবহার করার মাধ্যমে মানুষের মনে যখন ভয় ভীতি এবং অজ্ঞতাকে জাগিয়ে তোলা হয়েছে আরো ভীতিকর একটি এই দিন হচ্ছে এমন একটি দিন যে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সমতুল্য আর পর্বতমালাগুলো হবে ধনীত রঙিন পশমের মতো সেই করাকারী শব্দের বিপরীতে প্রথম যে দৃশ্য আলাধ মহাতালা আমাদের সামনে ফুটিয়ে তুলছেন তা হচ্ছে চতুর্দিকে পঙ্গপালের মতো মানুষের আতঙ্কিত অবস্থায় ছুটে চলার চিত্র আল্লাহ রাব্বুল বলছেন সেই দিন হচ্ছে এমন একদিন যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো চতুর্দিকে ছুটতে থাকবে দিকবিদিজ্ঞান শূন্য হয়ে এমনকি ভারী পর্বতমালাগুলো সেগুলোও সেই দিন হয়ে যাবে ধুনিত রঙিন বসমের সমতুল্য যখন যে কোনো দুইটি শক্তিশালী বস্তুকে কঠিন বস্তুকে একে অন্যের সঙ্গে প্রচন্ড জোরে আঘাত করা হয় প্রচন্ড জোরে সংঘর্ষ ঘটানো হয়ে থাকে সেই সময়ে যে শব্দ চতুর্দিকে ছড়িয়ে যায় সেটাই হচ্ছে করা ঘাতকারী শব্দ ছবির বিপরীতে শব্দের একটি পার্থক্য রয়েছে ছবি এবং শব্দ উভয়ে আমাদের মনের মধ্যে ক্রিয়া করে অনুভূতি জাগিয়ে তুলে কান এবং চোখ এই দুইটি ক্যালাসভাবে আমাদের জন্য দিয়েছেন তথ্য সংগ্রহকারী অঙ্গ হিসেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যখন কিনা ছবির থেকে শব্দ আওয়াজ এগুলো আরো জোরালো ভাবে আমাদের মনের মধ্যে ক্রিয়া করে একজন ব্যক্তি তার অবস্থানের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে একই দৃশ্যকে বিভিন্নভাবে দেখে থাকতে পারে কিন্তু যখন সেই স্থান থেকে কোনো আওয়াজ ভেসে আসে সেই আওয়াজ সবার জন্যই সকলের কানে একই রকম ভাবে থাকে। আলামিন কিয়ামত বা মহাপ্রলয় মহাধ্বংসের সেই আওয়াজকে এখানে উপস্থাপন করেছেন এভাবে সেটা হচ্ছে আলকার ইয়া করাী শব্দ মহাপ্রলয় কিয়ামতের সেই মহাধ্বংস মহাপ্রলয় যার সূচনা ঘটবে সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে প্রচন্ড শক্তিশালী একটি শব্দ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়বে লোকেরা বেহুশ হয়ে যাবে এভাবে একাধিকবার সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে পরবর্তী ঘটনাগুলো ঘটতে থাকবে বিপদের দৃশ্য দেখেও অনেক সময় আত্মভোলা মানুষ তার মনের মধ্যে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না কিন্তু সেই দৃশ্য থেকে যখন প্রচন্ড আতঙ্কজনক কোন শব্দ ভেসে আসতে থাকে ধনী ভেসে আসতে থাকে তখন একজন ব্যক্তি যতই গাফেল হোক না কেন সে সাবধান হয়ে যেতে বাধ্য সে আতঙ্কিত হয়ে যেতে বাধ্য আল্লাহ সুতল্লাহ ইসুরা শুরুতে তিনবার আল কা এই শব্দটি ব্যবহার করে মানুষের আগ্রহকে জাগিয়ে তুলেছেন মানুষকে সচেতন করে তুলেছেন সাবধান করে তুলেছেন এরপর তিনি নিজেই সেই দৃশ্যের প্রণা প্রদান করেছেন কেয়ামতের সেই দিন এই আসমান জমিনের যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস করে দেওয়া হবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে একটি বস্তু যখন আরেকটি বস্তুর সঙ্গে প্রচন্ড জোরে সংঘর্ষে লিপ্ত হয় তখন যে শব্দ চতুর্থেকে ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে এই আল কা অরিয়া বা করাঘাতকারী শব্দ ছবি এবং শব্দের সমন্বয়ের মাধ্যমে কেয়ামতের সেই দৃশ্যের বাস্তব অনুভূতি অত্যন্ত আনন্দদায়ক এবং দৃষ্টিসুখকর হয়ে থাকত যখন মেঘে মেঘে সংঘর্ষ হয় তা দেখতে খুবই চমৎকার দৃষ্টিসুখকর কিন্তু যখন সেই বজ্র ভয়ঙ্কর শব্দ সহকারে ভূমির উপর আছেড়ে পড়ে তখন তার যে প্রতিক্রিয়া তা যে কোনো মানুষের মধ্যেই আতঙ্ক সৃষ্টি করে থাকে ছবির বিপরীতে শব্দের এই হচ্ছে আরেকটি ভিন্ন মাত্রা শব্দ কম্পনের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে কেবলমাত্র শব্দের প্রভাবেও অনেক সময় অনেক বস্তু তার স্থানচ্যুত হয়ে যেতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে নবিদের ইতিহাস থেকে আমরা জানি আল্লা সুখান তাল্লাহ সালেহাল্লামের জাতি গামুদ জাতিকে একটি শব্দের প্রভাবে মারাত্মক আওয়াজের মাধ্যমেই তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এই সুরাতে আল্লা সামলা শুরুতেই আল কোয়ারিয়া এ শব্দটিকে একাধিকবার ব্যবহার করে সেই করাী শব্দের একটি প্রতিক্রিয়া আমাদের মধ্যে জাগিয়ে তুলছেন আমাদের সামনে আল্লাহ বিস্তারিত সংঘর্ষ হচ্ছে কিভাবে সেই শব্দ উৎপন্ন হচ্ছে কিন্তু এমন একটি দৃশ্য আমাদের সামনে আল্লাহ পরবর্তী আয়তেই তুলে ধরেছেন যা কিনা একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর আঘাতের ফলে যেভাবে দুইটি বস্তু পরস্পরের সঙ্গে বিস্ফোরণ ঘটে তার সমতুল্য তখন তারা ছড়িয়ে পড়তে থাকে সেই দিন মানুষের অবস্থা এতটাই আতঙ্কজনক হবে মানুষ চতুর্দিকে যেন ওজনহীন হয়ে ছুটতে থাকবে ছড়িয়ে পড়তে থাকবে পর্বতমালাগুলো এত সুদৃঢ় এবং ভারী পর্বতমালা দৃশ্যের এই সাদৃশ্যের কারণেই কেয়ামতকে বলা হয়ে থাকে আল কিয়া দুনিয়াতে আমরা দেখতে পাই আল্লাহ এই মানুষকে পর্যন্ত ক্ষমতা প্রদান করেছেন মানুষ চাইলে মাধ্যমে পাহাড় পর্বতকে সরিয়ে সেখানে পথ ঘাট সুরঙ্গ কিংবা রাস্তা প্রস্তুত করে নিতে পারে এই দুর্বল সাধারণ মানুষের মধ্যে যদি এত শক্তি থাকে যে তারা বিস্ফোরণের মাধ্যমে পর্বতকে ধুলিকণায় পরিণত করে দিতে পারছে তাহলে যেই দিন মহাধ্বংস মহাপ্রলয় সংঘটিত হবে আল্লাহ সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবেন সেই দিন কত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে কল্পনা করে নিতে পারি। পর এক পরিস্থিতির প্রভাবে সেই দিন বাস্তবেই চতুর্দিক থেকে ধ্বনি এবং প্রতিধ্বনি ভেসে আসতে থাকবে কম্পন ভেসে আসতে থাকবে যা প্রত্যেককে আতঙ্কগ্রস্ত করে ফেলবে এবং সেটাই হচ্ছে আলকারিয়া বা করা শব্দ এরপর আল্লাহ সুহামাত দৃশ্যকে সরিয়ে নিয়ে গিয়েছেন আরেকটি ভিন্ন স্থানে বিচারের ময়দানে যখন প্রত্যেক প্রত্যেকের সামনে মিজান স্থাপন করা হবে দাড়ি স্থাপন করা হবে যার এক দিকে তার আমল নেকি তার খারাপ আমলগুলোকে ওজন করা হবে প্রত্যেকের দৃষ্টি আবদ্ধ হয়ে যাবে সেই দাড়ি উপরে কোন দিকে কোন পাল্লা ভারী হচ্ছে কিন্তু আল্লাহ সুমত এই সুরাতে এমন ভাবে আয়াতগুলোকে উপস্থাপন করেছেন যেন প্রত্যেক দর্শকের চোখ শুধুমাত্র সেই ভালো আমল গুলো যেই পাল্লায় ওজন করা হচ্ছে সেই দিকেই নিবদ্ধ যে কারণে আল্লাহ করবে এক আরামদায়ক জীবন আয়েসি জীবন এরপর আল্লা সুম তাল্লাহ বলেছেন ও আমা মান খাতহু ফাউম্মুহু হিয়া এবং যার ভালো ওজনগুলো হালকা হবে এবং যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া হামিয়া আর সেই হাবিয়া কি সেটা আপনি কিভাবে জানবেন তা তো হচ্ছে এক অতি উত্তপ্ত অগ্নি যেই লোকগুলো নেকির পাল্লা ভারী হওয়ার মাধ্যমে জান্নাতে দাখিল হয়ে যাচ্ছে তাদের বর্ণনাকে আল্লাহলা দীর্ঘায়িত করেননি বরং এই সাথে রা দিয়া এতটুকু বলেই সমাপ্তি টেনেছেন অপরদিকে জাহান নামে যারা দাখিল হয়ে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ার কারণে তাদের বর্ণনা আল্লাহ কিছুটা বিস্তারিতভাবে প্রদান করেছেন সুখ সম্ভোগের চিত্রের থেকে আজাবের চিত্র মাজিদের কোরআন দেখতে পাই কিছু স্থানে বিস্তারিতভাবে আল্লাহ সুবাহ উপস্থাপন করেছেন এর একটি কারণ এটা হতে পারে যে মানুষের অন্তরে অনুভূতিতে সুখের অনুভূতির থেকে বেদনার অনুভূতি বেশি প্রভাবশালী এবং গভীর ছাপ অঙ্কন করে যায় আল্লাহ সু এখানে সেই লোকগুলোর অবস্থা বর্ণনা করে বলেছেন তাদের ঠিকানা হচ্ছে হাবিয়া ফু আহৎ হাউয়া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 সেই অবস্থায় প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ ছিল সেই দাঁড়ি পাল্লার উপরে যেখানে দিকে ভালো আমল দিকে হচ্ছে খারাপ আমল কে ওজন করা হচ্ছে সেই ব্যক্তিদের জন্য আমল যেখানে ওজন করা হচ্ছে সেটি হালকা দিকে উঠে গেছে এবং খারাপ আমল যেই পাল্লায় মাপা হচ্ছে সেটি ভারী হয়ে নিচের দিকে নেমে আসছে আল্লাহ সুহাম তাল্লাহ সেই দৃশ্যকে উপস্থাপন করে বলেছেন ফা উম হুহা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম খারাপ আমল যেভাবে নিচের দিকে ওজনে ভারী হওয়ার কারণে নেমে আসছে সেই দাড়ি পাল্লায় ঠিক তেমনি ভাবে এই লোকগুলো হা ভিয়া মায়ের কোলের সঙ্গে এই ঠিকানাকে আল্লাহ সুমাতা তুলনা করেছেন মিলিয়েছেন মায়ের কোলের নিম্নগামী করার অর্থ এখানে করা হচ্ছে তারা জাহান নামের কোলে নিম্নগামী হচ্ছে অমা দাহিয়া আর সেই হাবিয়া কি সেটা আপনি কিভাবে ভাবে জানবেন তা তো হচ্ছে অগ্নি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করেন আল্লাহু মাহমিনি ওয়া আলহামদুলিল্লাহ রবিলাম